মেহরবান শপথ সেই বাতাস সমূহে যাহা উপর্যপরি ও প্রেরিত হয় অতঃপর প্রচন্ড ঝড়ের বেগে চলিতে থাকে এবং মেঘমালাকে উর্ধে মহাকাশে ছড়াইয়া দেয় তারপর উহাকে টুকরা টুকরা করিয়া আলাদা করিয়া দেয় অতঃপর লোকদের মনে আল্লাহর স্মরণ জাগাইয়া দেয় ওজোর হিসাবে কিংবা ভয় প্রদর্শন রূপে তোমাদের নিকট যে জিনিসের ওয়াদা করা হইতেছে তাহা অবশ্যই সংঘটিত হইবে অতপর যখন নক্ষত্র মালা ম্লান হইয়া যাইবেশ বি এবং রাসুল উপস্থিতির সময় আসিয়া পড়িবে কোন দিনের জন্য এই কাজটি তুলিয়া রাখা হইয়াছে চূড়ান্ত বিচার ফেসলার দিনের জন্য সেই ফয়সালার দিনটি কি তাহা কি তোমার জানা আছে সেই দিন চূড়ান্ত ধ্বংস ও বিপর্যয় হইবে অমান্যকারী লোকদের জন্য আমরা কি আগের কালের লোকদিগো ধ্বংস করি নাই তুমি অতএব উহাদেরই পিছনে আমরা পরবর্তী লোকদিগকে চালাইয়া দিব অপরাধীদের শহীদ আমরা এইরূপ আচরণী গ্রহণ করিয়া থাকি ধ্বংস নিশ্চিত সেই দিন অমান্যকারীদের জন্য আমরা কি এক তুচ্ছ নগন্য পানি হইতে তোমাদিগকে সৃষ্টি করি নাই ইলা এবং একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত একটি সুরক্ষিত স্থানে উহাকে আটক করিয়া রাখি নাই লক্ষ্য করো। আমরা এরূপ করিতে ক্ষমতাবান ছিলাম অতএব মনে রাখিও আমরা অতি উত্তম ক্ষমতার অধিকারী ধ্বংস সেই তিন অমান্যকারী ও অবিশ্বাসীদের জন্য আমরা কি পৃথিবীকে সামলাইয়া ও গুটাইয়া রাখিতে সক্ষম বানাই নাই জীবিত ও মৃত উভয়ের জন্য আর আমরা উহাতে উচ্চশির পর্বতমালা সুদৃঢ় ভাবে বসাইয়া দিয়াছি আর তোমাদিগকে সুমিষ্ট পানি পান করাইয়াছি ওই লুই দিল্লিল মুখেল সেই দিন অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য ধ্বংস অনিবার্য সেই জিনিসের দিকে যাহাকে তোমরা ও অসত্য চলো সে ছায়ার পানি যাহার তিনটি শাখা রহিয়াছে লাহ যাহা শীতল নহে নহে আগুনের লেলিহান শিখা হইতে রক্ষাকারী সেই আগুন তুল্য বিরাট নিক্ষেপ করিবে সময় উহাকে মনে হইবে যেন উহা হলুদ বর্ণের উত্ত্র ওয়াই লাই দিল মুখ ধ্বংস অনিবার্য সেই দিন অমান্যকারীদের জন্য ध्वस से दिन अविश्वासी और अमान्यकारी देर फसल जमाना यहाँ चूड़ान फैसलर दिन আমরা তোমাদিগকে ও তোমাদের পূর্বে অতিক্রান্ত লোক দিকা দিয়াছি তোমরা যদি কোনো অপকৌশল প্রয়োগ করিতে চাও তাহা হইলে তাহা প্রয়োগ করিয়া দেখো ধ্বংস সেই অবিশ্বাসী ও অমান্যকারীদের জন্য मुत्ता की लोकरा आज छाय प्रश्रवण्ट चाहिए पाइबे तुम्हरा खाओ पान करो तृप्ति सहकारे से सब क्या कर्म विम जहा कर বস্তু তো আমরা এই রকমের ধ্বংস এই দিন অমান্যকারীদের জন্য নির্ধারিত খাইয়া লাউ আর স্বাদ আশ্বাদন করিয়া লাও কিছু কাল পর্যন্ত प्रकृत पक्षे तुमरा अपराध कारी ध्वसमारी अवधारित उदिग के जख बला सम्मुखे अवनत हो तक अवनत है ना ध्वसिन अविश्वास এক্ষণে ইহার পর আর কোন কালাম এমন থাকিতে পারে যাহার প্রতি ইহারা ইমান আনিবে